বিস্ম الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن عبد الله بن عمر رضي الله عنهما قال كنا نتحدث عن حجه الوداع والنبي صلى الله عليه وسلم بين اظهرنا ولا ندري ما حجه الوداع حتى حمد الله رسول الله صلى الله عليه وسلم واثنى عليه ثم ذكر المسيح الدجال فاطم في ذكره وقال ما بعث الله من نبي إلا انذره امته وَأَنذِرْ نُوحًا وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَنَّهُ لَنْ يَخْرُجَ فِيكُمْ فَمَا خَفِيَ عَلَيْكُمْ مِنْ شَأْنِ فَلَيْسَ يَخْفَى عَلَيْكُمْ إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرٍ إِنَّهُ أَعْوَرُ عَيْنِ اليُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ أَلَا وَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا أَلَا هَلْ بَلَغْتُمْ قَالُوا نَعَمْ قَالَ اللَّهُ يَشْهَدُ اللَّهُ يَشْهَدُ اللَّهُ يَشْهَدُ وَإِلَيْكُمْ أَوْ لا ترجعوا بعد كفارا يضربوا بعدكم رقابا بعد ريو دار شكس رو تابعي بونرا امرا اي تي پور به امان ردني علاوشنا كورا چلم شه امان ব্যক্তি অনেক সময় আমানত হয়ে থাকে সেই ব্যক্তি আমানতের একটি প্রমাণ হিসেবে আমরা একটি হাদিসকে উল্লেখ করতে পারি সেই হাদিসের মধ্যে যদিও অন্য বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে কিন্তু সেই ব্যক্তি পর্যায়ের আমানতের প্রতি সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটা যে বিশেষ একটা আমানত সেটা বলা হয়েছে সেটা হচ্ছে হজরত আমর আতরমার হাদিস যেখানে তিনি বলেন যে আমরা হাজুল সম্পর্কে আলোচনা করতেছিলাম বরজ রসুল আকরমসালাম তখন আমাদের মাঝেই ছিলেন জীবিত ছিলেন বলে আমরা জানি না যে এবং তিনি সেই বক্তব্যের মাঝে এই কথা বলেছিলেন যে মা বাবা যে এমন কোন নবী আসেনি যে এই দাজ্জালের ব্যাপারে মানুষকে সতর্ক করে যায়নি এটা হচ্ছে আমানতের ব্যাপার কারণ একজন নবীর খাতের তার উন্মত হচ্ছে আমানত এবং নবীর দায়িত্ব অন্য হাতে যেটা যে যত কল্যাণকর কাজ আছে সমস্ত কল্যাণকর কাজের দিকে মানুষকে ইঙ্গিত করা মানুষকে পরামর্শ দেওয়া সেটা একজন নবীর কাজ এবং যত অকল্যাণকর আছে সবগুলো থেকে মানুষকে সতর্ক করার দায়িত্ব হয়েছে একজন নবীর কাজ সুতরাং মানুষ তার হাতে আমানত এই কারণে তার আমানত আদায় করতে হবে সকল কল্যাণ কাজের কথা মানুষকে আদেশ করতে হবে অকল্যাণ থেকে আপনার সতর্ক করতে হবে তার মধ্যে সবচেয়ে বিশেষ কল্যাণ যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে মাসিহাদ এই দাজ্জাল সম্পর্কে দাজ্জাল আসবে আমাদের রসুলের পরে রসুলকালের পরে শেষ যুগে কিন্তু সতর্ক করে গেলেন কে নু আলী সরাত থেকে শুরু করে সকল নবী তার উম্মদকে কারণ এটা তাদের দায়িত্ব ছিল যে তার উম্মদকে সে অঘটন থেকে সে অকল্যাণ থেকে মানুষকে সতর্ক করে দেবে এই কারণে তারা নিজের দায়িত্ব মনে করে আমার মনে করে সেই কাজটা করেছিলেন রসুল আকরমসালাম বলেন প্রত্যেকেই তার উম্মদকে সতর্ক করেছে তার মধ্যে হজরত নু আলী সহাতাম এবং তারপর যত নবীরা আছেন সবাই তার উম্মদকে মাসিহাল সম্পর্কে সতর্ক করেছে এবং তিনি বলেছিলেন হ্যাঁ রসুল বলেন তোমাদের মাঝে যদি সেই বের হয় তাহলে তাকে চিনতে তোমাদের কষ্ট হবে না কারণ তার একটা আলামত আছে আর যে তার ডান চোখটা কানা হবে সে ভালো করে দেখতে পাবে না বরং একটাকে দুটা দেখতে পাবে এরকম হতে পারে বলেছে না ভু আইন বলে যে তার চোখটা যেন আপনার আঙ্গুর যখন কি হয়ে যায় একটু নরম হয়ে যায় তখন আঙ্গুরকে কে আঙ্গুর এরকম ফুটে যায় কেমন যেন হয়ে যায় বলে যে এরকম তার চোখটা একটা চোখ এরকম হয়ে যাবে উচু উঁচু দেখা যাবে কেমন যেন বিকৃত হবে ওই যে পানি ভরে যাবে এরকম বিস্তৃত হবে যেরকম আঙ্গুর আপনার একটু সময় দেরি হয়ে গেলে এরকম হয়ে যায় বলেছে আল্লাহ ইনল আলাইকুম আলুম যে তোমরা জেনে রাখো যে আল্লাহ যে সান তোমাদের উপর তোমাদের রক্ত তোমাদের সম্পদ হারাম করে দিয়েছেন যেরকম ভাবে এই দিনকে হারাম করেছেন এই মাসকে হারাম করেছেন আল্লাহর বলেন আল্লাহ আমি কি তোমাদেরকে এই কথা বললেন সাক্ষী থাকুন তারপরে রসুল বলেন ওই হাকুম হ্যাঁ তারপরে সতর্ক করে দেন হ্যাঁ বলে যে তোমরা অবশ্যই তোমরা কপাল পোড়া দুর্ভাগা যে থাকবে তোমরা যে যাবে না। সুতরাং হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কিছু ব্যাপার যে প্রত্যেকটা রসুল তার উন্মত কে করে দজ্জাল যে ভয়াবহ যে একটা সৃষ্টি আল্লাহ যার মাধ্যমে মানুষের ইমানের পরীক্ষা করা হবে সেই জালের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তা নবীদের মাধ্যমে প্রত্যেক নবী মনে করে আদায় করেছেন সতর্ক করে দিয়েছেন এবং সে আসলে কিভাবে আমরা চিনব সে বুঝিয়ে দিয়েছেন এবং সর্বশেষ যেটা সতর্ক করলেন সেটা হচ্ছে আমাদের রক্ত এবং সম্পদ সবকিছু যে হারাম এবং এই ব্যাপারে আমাদের একে অপরকে যে সতর্ক সতর্ক করেছেন যেন আমরা কখনো একে অপরের রক্তপাত না করি যেটা পুকুরের পর্যায়ে আমলি পুকুরি সেই পুকুরের থেকে যেন আমরা রক্ষা পাই সেই জন্য আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ যে সোনা আমাদেরকে এগুলো আমল করে তৌফিক দান করুন